ফলে তারা ভিক্ষা করে মানুষের দ্বারা দ্বারে হাত দিয়েছেন তার মধ্যে কিছু নির্দেশ আপনাদেরকে শোনাবোনে তিনি বলছেন কুন্নাইন্দা রাসুল সালিয়া তিসানিয়া সাবাহ আমরা একদা নয় আট অথবা সাত ব্যক্তি বসেছিলাম বা ছিলাম বললেন আমরা এই নতুন বায়াত করেছিলাম বললাম আমরা তো আপনার হাতে বায়াত করেছি ইয়া আল্লাহ আপনার হাতে আমরা বায়াত করেছি সোমাকাল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 উটের পিঠে বসে আছে হাত থেকে যদি চাবুকটা নিচে পড়ে গেছে তবুও কাউকে বলেনি যে ভাই চাবুকটা আমার হাতে তুলে দাও কারণ এটাও এক প্রকার চাওয়া দেখছেন এই চাওয়া এই চাওয়া তখন ক্ষতি আছে যদি বলা হয় ভাই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 তা কি আপনি ঢুকে কার্পেটের ওপর জুতো পরে যাবেন তা না তা বাইরে কোন জায়গাতে আর আল্লাহনবীর যুগে তো মসজিদ কেমন ছিল টাইল লাগানো ছিল তাই না আল্লাহনবীর যুগে টাইল ছিল সিমেন্টের মেঝেই ছিল না কাকড়ের ওপরে নামাজ পড়তেন ক্ষেত্রে জুতো পরে যদি নামাজ পড়ে সমস্যা নেই রাসুল্লাহাম জুতো পরে নামাজ পড়ছিলেন সাহাবারাও জুতো পরে পড়ছিলেন এমন সময়ে নামাজের মাঝখানে রাসুল উল্লাহ সাল্লা জুতো খুলে ফেললেন তাদেরকে সাহাবারাও নিজে যে জুতো খুলে ফেললেন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 কিন্তু দুনিয়ার দিক থেকে ওপরের দিকে তাকানো উচিত না উচিত না এর পাঁচখানা বাড়ি হয়ে গেল পাঁচখানা গাড়ি হয়ে গেল আমার কখন হবে তাহলে আপনি কষ্ট পাবেন কোনোদিনই সুখ পাবেন না ওই চিন্তা করতে করতে আপনি সুখ পাবেন না কিন্তু নিচের দিকে যদি তাকান যে আপনার থেকে যারা নিচে আপনি তো তিনবেলা ঠিকমতো খেতে পান কিন্তু আমার অমক ভাই কি আমার অমক প্রতিবেশী জোটে না আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার যদি একটা হাত নষ্ট হয়ে যায় তো অমুকের দুটো হাত নষ্ট হয়ে আছে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 আপনি চান না আপনি নিচের দিকে তাকান হলো কি ও আনজোরা এলামানহুয়া আসফালামিনী আমি যেন আমার থেকে নিচু লোকের দিকে তাকাই ওলা আনজোরা এলামান হুয়া ফাউকি আর আমার থেকে উপতার লোকের দিকে যেন যেন না তাকাই ওয়ান আস এলা রাহিমি আমি যেন আমার আত্মীয়তার বন্ধন বজায় রাখি আমার রক্তের সম্পর্কে যারা আত্মীয় আছে তাদের সঙ্গে সম্পর্ক জুড়ে চলি তুড়ে না চলি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 হলে সহায়ক কিছু বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে রলু মুল ওর আন শিরোনামে কোরআন কে ভালো ভাবে বুঝবার জন্য কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি दिन रात सकाल सन्दाय रा? जेने, जेने। किना দেখুন বড় গুণা প্রতি সোমবার ও শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচ আর সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় এই আধুনিক সভ্যতায় বা আধুনিক কর্মচঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে এটা কেমন আধুনিকতা তোমার একটা অভিষ্ট লক্ষ্য আছে সেটা হলো যে পরকালের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 কঠিন না কিন্তু আল্লাহ কাছে চাইলে পাওয়া যায় চেষ্টা করলেই পাওয়া যায় কিন্তু এটা বড় নিয়ামত যে আল্লাহ তৌফিক পেয়েছে রসুল্লাহ করবে আর আমি যেন হক কথা বলি যদিও তা তিক্ত হয় তিক্ত হলেও যেন আমি হক কথা বলি ও আল্লাহ আর।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 হংকার হচ্ছে যে হক প্রত্যাখ্যান করে হক জানা সত্ত্বেও হককে মেনে নেয় না আর গাম তুন্ মানুষকে তুচ্ছ করা তাচ্ছিল্য করা সুতরাং হক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 মানুষ আপনাকে খারাপ জানে যেভাবে আমাকে চাইলো হ্যাঁ নিজেও করতে পারে আমাকে চাচ্ছে আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দেন কিছু সময় আছে সেই সময়টা যদি আপনার প্রশ্ন উত্তরের মাধ্যমে কাটানো যায় ভালো হয় আসসালামাই মিসকিন ফকিরদের দান দেওয়া বা কিছু দেওয়া পণ্যের কাজ কিন্তু বর্তমানে কিছু ফকির মিসকিন দেখা যাচ্ছে যারা এটাকে ব্যবহার চাইছে এক্ষেত্রে শরীয়তের নিয়ম কি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 ব্যাবচারে এই দান নিয়ে ব্যবিচার থেকে তোবা করবে সে শিক্ষা গ্রহণ করবে আর চোর এই দান নিয়ে হয়তোবা চোর চোর্য থেকে তোবা করবে আর বড়লোক দান নিয়ে করবে ফলে সেও দান করবে তো দান হয়ে যাবে যখন থাকবে যদিও জাকাত আপনি দেন আর ভাবেন যে হকদার আপনি ঠিক আপনি দিলে আদায় হয়ে যাবে কিন্তু যখন যে হকদার না তখন যে বললাম পয়েন্ট